उदी গত পর্বে আমরা রসুলুল্লা সাল্ল আলি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া সবচেয়ে বিস্ময়কর ঘটনা আল ইসরাওযাল আল ভ্রমণ কাহিনী নিয়ে আলোচনা করেছি কিভাবে তাকে মক্কা থেকে প্রথমে জেরোসালেম এবং তারপর ঊর্ধ্বাকাশে ভ্রমণ করিয়ে নিয়ে আসা হয়েছে সেখানে তিনি অন্যান্য নবীদের সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহর সাথে কথা বলেছেন সিদ্ধাতুল মনতাহা পার হয়ে এমন জায়গায় পৌঁছেছেন যেখানে পৌঁছানোর ক্ষমতা স্বয়ং জিব্রিল আলা ইসলামের নেই রসুল্লা সাল্লু আলিয়া সাল্লামকে জাহ্নাত জাহান নাম পরিদর্শন করে দেখানো হয়েছে তবে গত পর্বের সময়স্বল্পতার কারণে আমরা জাহান নামের বর্ণনা অন্তর্ভুক্ত করতে পারিনি তাই এই পর্ব শুরুর আগে আমরা ইবিন হিসাম থেকে কয়েকটা হাদিসের মাধ্যমে জাহান নামের বর্ণনা জেনে নিতে পারি আবু সাঈদ আল খুজরি রদেলা আনহু বলেন এই হাদিস বর্ণাকালে রসুল্লাহ সাল্লু আলিয়া কোরআন মাজিদের এই আয়াত পাঠ করেন ওয়ামা ইয়া আলমু দা রব্বা কা আপনার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন সুরা মুদাসির আয়াত একত্রিশ এরপর তিনি বলেন আমাকে যখন দরজার মুখে হাজির করা হলো। তখন প্রশ্ন করা হলো। ইনি কে জিব্রিল তিনি বললেন মুহাম্মদ পুনরায় প্রশ্ন করা হলো। তাকে কি দেখে পাঠানো হয়েছে তিনি বলেন হ্যাঁ তখন সেই ফেরেস্তা আমার জন্য কল্যানের দুআ করলেন এবেেন সাক বলেন এক সূত্রে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লু আলাম বলেন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 আল্লাহ তালা আপনাকে মোতায়িন সুম্মা আমিন বিশেষণে ভূষিত করেছেন অর্থাৎ ফেরেস্তাগণ আপনার নির্দেশ পালন করে এবং আপনি বিশ্বাস ভাজন। কাজেই এই ফেরস্তাও নিশ্চয়ই আপনার নির্দেশ পালনে বাধ্য থাকবে আপনি তাকে বলুন না আমাকে জাহান্ন দেখাক জিবরিল আল্লাহ বলেন হে মালিক মুহাম্মদ সাল্লু আলহ সাল্লামকে জাহান্নাম দেখাও সে তখন জাহান্নামের ঢাকনা খুলে দিল সাথে সাথে জাহান্নাম বিক্ষুব্ধ হয়ে উঠল তার লেলিহান আগুন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 रपर कतगुल लोक के देखा ठोट उटे ठोटर मत ते हाथे प्रस्तर खंडर मत आगुने टुकड़ा तरा ता निजे मुखे निक्षेप कर परण ता पश्चाद दिए बेर जास कर हे जिब्रिल इरा कारा जिब्रिल हलो अन्या भावे यातिमर माल आत्मसात्कारी এরপর আমি আরও কিছু লোক দেখলাম যাদের পেটের মতো বিভৎস পেট আমি আর কখনও দেখিনি তারা ফিরাউন সম্প্রদায়ের গমন পথে তৃষ্ণার্ত উটের মতো পড়েছিল ফিরাউন সম্প্রদায় যাহান নামে গমনকালে তাদের পায়ের তলে পিষ্ট করে যাচ্ছিল তাদের এতটুকু ক্ষমতা ছিল না যে সে স্থান থেকে সরে গিয়ে নিজেদের সে দুর্গতি থেকে রক্ষা করবে রসুল্লাসাল্লু আলিয়া বলেন আমি জিজ্ঞেস করলাম হে জিব্রিল এরা কারা তিনি বললেন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 রসুল্লা সাল্লু আলয়াল্লাম এরপর সোহাইল এ বিন আমরের কাছে একই সংবাদ পাঠালেন সুহাইল বিন আমরও তাকে ফিরিয়ে দিল আমি আপনাকে নিরাপত্তা দিতে পারবো না কারণ আমর বিন লোহায়ের বংশের হয়ে আমি এমন কাউকে নিরাপত্তা দিতে পারি না যে কাব বিন লুহায়ের বংশভুক্ত এই দুই বংশের মধ্যে রেশারেষি ছিল রসুল্লা সাল্লু আলিয়া এবার মুতিকঈম এ বিন আদির কাছে নিরাপত্তা চেয়ে সংবাদ পাঠালেন মতিকঈম এ আদি এই অনুরোধ গ্রহণ করলেন এবং রসুল উল্লাহকে নিরাপত্তা দিলেন রসুল্লা তার বাড়িতে গেলেন এবং সেখানেই রাতে অবস্থান করলেন আল এম এর আদির ছয় বা সাত ছেলে ছিল সে তাদেরকে আদেশ দিল যেন তারা পরের দিন সকালে বিশেষ পোশাক পরিধান করে প্রস্তুত থাকে এরপর তারা বাবার নির্দেশক্রমে রসুলুল্লা সাল্লু আলাই সালামকে বেষ্টনী দিয়ে কাবার দিকে নিয়ে যায় সেখানে রসুলুল্লা সাল্লু আলিয়া সাল্লাম তাওয়াফ করা শুরু করলেন আল আলমতীম ও তার ছেলেরা নির্দিষ্ট দূরত্ব বসে তাকে পাহারা দিতে থাকলো এই সময় আবু সুফিয়ান মতিহিমের কাছে এসে জিজ্ঞেস করলো, তুমি কি তাকে নিরাপত্তা দিচ্ছ নাকি কি তাকে অনুসরণও করছো মতিহিম বলল আমি তাকে অনুসরণ করছি না শুধু তাকে নিরাপত্তা দিচ্ছি অর্থাৎ মতিহিম মুসলিম হননি কিন্তু রসুল্লা সাল্লামু আলাইসাল্লামকে পলিটিক্যাল প্রোটেকশন দিছিলেন শুধু এরপর আবু সুফিয়ান বললো তাহলে ঠিক আছে যদি শুধু নিরাপত্তা দিয়ে থাকো তাহলে আমাদের আপত্তি নেই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 তারা একটি কর্তৃপক্ষের কাছে আশ্রয় বা নিরাপত্তা চায় এবং তাদের অধীনস্থ হয়ে থাকে এখানে নিরাপত্তার বিষয়টি মুখ্য এছাড়াও দেখা যায় যে পলিটিক্যাল অ্যাসালাম নিচ্ছে সে আশ্রয়দাত তার আজ্ঞাবহ হয়ে থাকে কিন্তু একজন রসুলের জন্য বিষয়টি সঙ্গত নয় কারণ রসুলুল্লা সাল্লু আলাইসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত একজন রসুল তাকে সবাই মেনে নেবে তিনি কাউকে মেনে চলতে বাধ্য নন উপরন্তু রসুল্লাহ সাল্লু আলিয়া শুধু প্রতিরক্ষা চাইতেন না বরং তিনি আগে তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন এ থেকে আমরা বুঝতে পারি রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের এই আশ্রয় চাওয়াটা পুরোপুরি রাজনৈতিক ক্ষমতার বিষয় নয় বরং এটা ছিল দি ইসলামকে টিকিয়ে রাখার জন্য এক প্রকার সাহায্য পরবর্তীতে একটি উদাহরণ থেকে বিষয়টি আর পরিষ্কার হবে ইনশাআল্লাহ যাই হোক আল্লাহ রসুলসাল্লু আল্লাস্লাম এই গোত্রগুলোকে কী বলতেন রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম তাদেরকে বলতেন দেখুন আপনাদের উপর জোর খাটানোর কোনো ইচ্ছা আমার নেই আপনারা চাইলে আমাকে সাহায্য করতে পারেন তবে আপনাদের ওপর কোনো জোরা করব না আমি শুধু আমার শত্রুদের আক্রমণ ও ষড়যন্ত্র থেকে নিজেকে রক্ষা করতে চাই আমি চাই আমার রব আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা পূরণ করতে পারি এবং তিনি আমার ও আমার অনুসারীদের ব্যাপারে যে ফয়সালা করেন তা মেনে নিতে পারি কিন্তু মোটামুটি সবাই এই আহ্বান ফিরিয়ে দিল কেউই তাকে নিরাপত্তা ও সমর্থন দিতে রাজি হলো না সবগুলো গোত্রের নেতা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 রসুল্লা সাল্লাম যখন বলতেন অর্থাৎ লোকেরা তোমরা বলো ইলাহা ইল্ল তোমরা সফল কাম হয়ে যাবে আর তারপরেই আবুল আহ সে বলতো ওর কথা তোমরা শুনো না ও একটা মিথ্য এই কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলহালাম কখনো রাতের বেলা এই কুত্রুদের সাথে দেখা করতেন কখনো বা তাদের বাসায় চলে যেতেন তার সাথে থাকতেন কখনো আবু বকর বা কখনো আলী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 যদিও তারা প্রত্যাখ্যান করেছিল এই ঘটনাগুলো থেকেও আমাদের জন্য কিছু শিক্ষণীয় আছে প্রথমে বনুকিন্দার সাথে সাক্ষাৎ রসুল্লা সাল্লু আলহাম বনুকিন্দার গোত্রপ্রধানকে অ্যাপ্রোচ করেছিলেন উল্লেখ্য যে বনুকিন্দাহ কয়েক শত বছর আগে একটা বিখ্যাত এবং অভিজাত গোত্র ছিল কিন্তু এখন সেরকম প্রতিপত্তি নেই তো যখন নবীজি সাল্লাহু আলিয়াসাল্লাম বনুকিন্দার এক গোত্রপ্রধানকে দাওয়াত দিচ্ছিলেন সে খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনছিল সে বলল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 এখানে লক্ষণীয় নবীজির বক্তৃতার দৃঢ়তা বনুকিন দাহ আরবের একটা বৃহৎ গোত্র ছিল কিন্তু আল্লাহ রসুল সাল্লু আলহিহি আসাল্লাম ইসলামের বাণীর ক্ষেত্রে কোনো আপোষ করেননি আমরা হলে হয়তো কম্প্রোমাইজ করেই বসতাম এক্ষেত্রে কিন্তু রসুল্লাহ সাল্লু আলহিহি আসাল্লাম বুঝেছিলেন এই লোকগুলো সত্যিকারের ইমানদার হবে না এরপর বনু আবদুল্লাহ এবং বনু হানিফা রসুলুল্লাহ সাল্ল্লাহু আল্লাম এরপর গেলেন কল্পগোত্রের একটি শাখা বনু আবদুল্লার কাছে তিনি তাদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন এবং তাদের প্রশংসা করে বললেন দেখো আল্লাহ তালা তোমাদের জন্য কত সুন্দর একটি নাম ঠিক করেছেন তোমরা হলে আবদুল্লার পুত্র আল্লাহর বান্দার পুত্র কিন্তু অন্যান্যদের মতো তারাও তাকে ফিরিয়ে দিল তারপর রসুলুল্লা সাল্লু আলি সাল্লাম গেলেন বনু হানিফা গোত্রের কাছে তারা তার সাথে প্রচন্ড বাজে ব্যবহার করলো আজ জুহরি এই ব্যাপারে বলেছেন বনু হানিফার মতো এত রুরো আচরণ আর কোনো গোত্র রসুল্লাহ সাল্লু আলি সালামের সাথে করেনি এই বনু হানিফা গোত্রই কয়েক বছর পরে রসুল উল্লাহ সাল্লু আলহিসাল্লামের বিরুদ্ধে সবচেয়ে বড় বিদ্রোহের নেতৃত্ব দেয় রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের মৃত্যুর কিছুদিন আগেই এই যুদ্ধ শুরু হয়েছিল এর পরিসমাপ্তি ঘটে আব্বু কস্তিদ্দিক রদিয়াল আনহুর খিলাফত এই বিদ্রোহের নেতৃত্বে ছিল মুসাইলামা আল কজ্জাব সে নিজেকে নবী দাবি করেছিল এরপরে রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম বনু আমর বিন সাসা গোত্রে সেনা ছাউনিতে গেলেন এই গোত্রের নেতা ছিল বাইহারা বিন ফার আস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 বাইহারা তাকে জিজ্ঞেস করলো আচ্ছা যদি আমরা আপনাকে মেনে চলি আর আল্লাহর ইচ্ছায় শত্রুদের বিপক্ষে আপনি জয়লাভ করেন তাহলে কি আপনি মারা যাওয়ার পর আমরা ক্ষমতায় যাব বনু বনুকিন্দার মতো বনু আমিরকেও আল্লাহ রসুল সাল্লু আলহিহাসাল্লাম একই কথা বললেন ইন্নাল মুলকুল্লাহিজুইয়াস আল্লাহ তালা এই দুনিয়ার মালিক তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেবেন রসুল্ল সাল্লু আলহিম বুঝিয়েছেন ক্ষমতায় কে আছে তা আসল কথা নয়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 তাদের মধ্যে একজন জ্ঞানী বৃদ্ধ ব্যক্তি ছিলেন যিনি বার্ধক্যের কারণে হজে যেতে পারতেন না কিন্তু কেউ হজ থেকে ফিরে আসলে তিনি তাদেরকে হজে কি কি ঘটেছে সেই ব্যাপারে জিজ্ঞেস করতেন এবং এবারও তার ব্যতিক্রম হলো না তারা তাদের সেই মুরব্বীকে জানালো এক যুবকের সাথে আমাদের দেখা হয়েছিল তিনি হলেন কোরআশের আব্দুল মুতালেবের নাতি তিনি নিজেকে আল্লাহ নবী হিসাবে দাবি করছিলেন কিন্তু আমরা তাকে পাত্তা দেই এই কথা শুনে বৃদ্ধ লোক মাথায় হাত দিয়ে বলল হায় হায় তোমরা এ কি করলে যেই ভুল করেছ তা কি শোধরাবার কোনো উপায় আছে আছে কোনো উপায় বিষয়টি সমাধা করার আমি কসম করে বলছি ইসমাইলের কোনো উত্তরস্বরী আজ পর্যন্ত এরকম কোন মিথ্যা দাবি করেনি কোরআসের সেই যুবক যা দাবি করেছে তা অবশ্যই সত্য কোথায় গেল তোমাদের বিচার বুদ্ধি এই বৃদ্ধলোকটি বলেছিল ইসমাইলের বংশধরের মধ্যে কেউই এই পর্যন্ত নবী হওয়ার দাবি করেনি এর মানে হলো তৎকালীন আরবদের মধ্যে নবুয়তে প্রচলন ছিল না রিসালাদ সম্পর্কে তৎকালীন আরবদের কোনো ধারণাই ছিল না তারা ছিল অশিক্ষিত জাতি তাই তিনি বলেছিলেন যে মুহাম্মদ সাল্লু আলহাম যা দাবি করেছেন তা অবশ্যই সত্য এরপরের ঘটনাটি বকর বিন ওয়াইল গোত্রের সাথে সাক্ষাৎ ঘটনাটি আমরা বর্ণনা করবো আলবিদায় ওয়ান নিহায় থেকে রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম এরপর গেলেন বকর বিন ওয়াইল গোত্রের নিকট তিনি জিজ্ঞেস করলেন আপনারা কোন গোত্রের লোক তারা বলল বকর বিন ওয়াইল গোত্রের তিনি বললেন বকর বিবেন ওয়াইল গোত্রের কোন শাখার আপনারা অন্তর্ভুক্ত তারা বলল কায়স এভেন তিনি জিজ্ঞেস করলেন আপনাদের সংখ্যা কেমন তারা বলল প্রচুর ধোলোবালের সংখার মতো তিনি বললেন আপনাদের প্রতিরক্ষা ব্যবস্থা কেমন তারা বললো আমাদের নিজস্ব কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই পার্স্য সম্রাট আমাদেরকে আশ্রয় দিয়েছেন সুতরাং ওদেরকে বাদ দিয়ে আমরা কাউকে রক্ষা করতে পারবো না এবং ওদেরকে ডিঙিয়ে আমরা কাউকে আশ্রয় দিতে পারবো না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 তার চলে যাবার পর আবুল সেখানে উপস্থিত হলো কালবি বলেন তার চাচা আবুল তার পেছনে পেছনে লেগে থাকতো এবং বলতো তোমরা তার কথা গ্রহণ করো না বস্তুত আবুল ওখানে উপস্থিত হওয়ার পর লোকজন তাকে বলল আপনি কি ওই লোকটিকে চেনেন আবুলহাব বলল হ্যাঁ আমি তাকে চিনি সে আমাদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি তোমরা তার সম্পর্কে কি জানতে চাচ্ছ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 আবুবকর সিদ্দিক রাজ আনহুর সাথে এক বেদুইনের এক মজার কথোপকথন আছে সেটি বর্ণনা করেছেন আলী রাজ আনহু যখন আল্লাহ তালা তার রসুলকে আরবের বিভিন্ন গোত্রকে ইসলামের দিকে আহ্বান করতে নির্দেশ দিলেন তখন রসুল্লাহ আমাকে ও আবুবকরকে সাথে নিয়ে মিনার উদ্দেশ্যে মক্কা ত্যাগ করেন হজে আগত ব্যক্তিদের থাকার যাবতীয় ব্যবস্থা মিনাতেই করা হয় রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম বিভিন্ন আরব গোত্রের সাথে দেখা করার জন্য এখানে এসেছিলেন তিনি সব সবসময় আবুবকর রদিয়াল্লাহ আনহুকে সাথে করে নিয়ে বের হতেন কারণ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 এরপর আবুবকর তাদেরকে একের পর এক প্রশ্ন করতে লাগলেন আচ্ছা তাহলে বুস্তান বিন কায়েস আবুলহা ও মুন্তাহিল আহিয়া এরা কি তোমাদের লোক তারা বলল না তবে কি রাজাদের খুনিও তাদের আত্মাহরণকারী আল হাউকাজান বিন সুরাইক তোমাদের জ্ঞাতি ভাই তারা বলল না ইজ্জতের রক্ষক ও প্রতিবেশীর বন্ধু জাসাস বিন মুর্রা সে কি তোমাদের গোত্রীয় তারা বলল না অনন্য পাগরিধারী সে আল মুজালাফ সে কি কেউ তারা বলল না তিনি বললেন আচ্ছা ঠিক আছে কিংদার রাজাদের সাথে তোমাদের কোন সম্পর্ক আছে তারা বলল না লাখামের রাজাদের সাথে তারা বলল না তার মানে বোঝা গেল তোমরা গোত্রের মূলধারার কেউ নও তোমাদের শাখা গোত্র থেকে এসেছ আবু বকরের প্রশ্নবাণে তারা রীতিমতো কাবু হয়ে গেল বাইরে থেকে কেউ এসে তাদেরকে এভাবে অপদস্থ করবে তা রাবি আোত্রের মোটেও সহ্য হল না উঠে দাঁড়ালো তাদের এক যুবক সবেমাত্র দাড়ি গজনো এই যুবকের নাম ছিল দারফাল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 আপনাকে নিরাপত্তা দেবে সেই আমর কি আপনার গোত্রীয় ব্যক্তি নয় আবু বকর দেল আনহু বললেন না আমর আমার গোত্রের নয় তবে কি আপনি সেই আব্দুল মুতালেবের আত্মীয় যিনি ছিলেন সকলের শ্রদ্ধার পাত্র মক্কার কাফেলার রক্ষক আকাশের পাখি বন্য পশু ও মরুভূমি সিংহের খাদ্যের যোগানদাতা যার চেহারা জল করত অন্ধকারে চাঁদের মতন আবু বললেন না তাহলে নিশ্চয়ই আপনি ওই লোকদের মধ্যে থেকে এসেছেন যারা ইফাদার সুযোগ পায় তিনি বললেন না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 আলী রাজেল্লাহু আব্বু বকর বললেন হায় এই বেদিয়ন দেখি আপনার অবস্থা খারাপ করে ফেলেছে আবু বললেন হুম ঠিকই বলেছে হাসানের বাপ বিপদের উপর মহাবিপদ সংকটের উপর মহাসঙ্কট মানুষের মুখের কথা কতই না বিপদ ডেকে এর পরের ঘটনা বনু সাহেবানের সাথে সাক্ষাৎ এই ঘটনাটিও আলী বর্ণনা করেছেন আলী রাজ ওয়ানহু বর্ণনা করেন এরপর আমরা একটি মিটিংয়ে গেলাম সেখানে মানুষগুলো ছিল শান্ত প্রকৃতির ও গম্ভীর আমরা তাদেরকে স্বাগত জানালাম আবু বকর রাজিয়াল্লাহ আনহু তাদেরকে জিজ্ঞেস করলেন আপনারা কোথা থেকে এসেছেন তারা বলল আমরা কোনো সাইবান থেকে এসেছি আবু বকর রাজিয়াল্লাহ আনহু রসুল্লা সাল্লাহ আলয়াল্লামের কাছে গিয়ে জানালেন এই লোকগুলো শক্তিশালী এবং যথেষ্ট অভিজ্ঞ এরপর আবু বকর গোত্রে নেতাদের কাছে গেলেন ওই দলে নেতৃত্বে ছিল মুফরুক বিন আমর হানি বিন কুবাইসা মুসান্না বিন হারিস ও নৌমান বিন সুরাইক তাদের মধ্যে মুফরুক বিন আমরের সাথে আবু বকরের আগে থেকেই ভালো পরিচয় ছিল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 আমরা শুনেছি তিনি আল্লাহ রসুল এরপর মুফরুক রসুল্লাহ সাল্লু আলয় সাল্লামের সাথে সরাসরি কথা বলতে চাইল আবুক রদিল্লাহ আনহু তাদের কথা বলার ব্যবস্থা করে দিলেন রসুল্ল্লাহ সাল্লু আলিয়াল্লাম আসলেন মুফরুক বলল হে কোরাইশের ভাই আপনি আমাদের সামনে কি উপস্থাপন করতে চান রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম বলতে শুরু করলেন আমি আপনাদেরকে এই সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করছি যে আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য আর কোনো ইলাহ নেই তার কোনো শরিক নেই এবং আমি হচ্ছি আল্লাহ রসুল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 তখন রসুল্লাহাম সুরা আনা থেকে কিছু আয়াত পাঠ করে শোনালেন نحن نرزقكم বিষ অউলা দু ইম্লা কহ্নু নজু কুকুমাহা وَمَا বক বলো এসো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা করেছেন তা পড়ে শোনায় তা এই যে তার সাথে কোনো কিছুকে শরীর করোনা পিতা মাতার সঙ্গে ব্যবহার করো दरिद्रतार भोम सन्तान हत्या करो ना तुम्हें और तक जीविका दिए थी प्रकाश्य गोपन को अश्लीलतारेना आल्ला प्राण हरण हराम करता न्ययत कारण छा हत्या करो नाइ सम्पर्के तुम्हारे निर्देश दी जाते तुम्हारा चिंता भावना का क्य कर सुरान आतरुक बोल हे कुरैशर भाई अपनी चानी कसम को बी আপনি যা বললেন তা এই দুনিয়ার কোনো মানুষের বাড়ানোর কথা নয় যদি তাই হতো তাহলে আমরা অবশ্যই জানতাম এরপর রসুল্লাহ আলহ্লাম তাদেরকে সুরা আন্নাহালের কিছু আয়ত পড়ে শোনালেন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 তাহলে সেটা হবে তাড়াহড় এবং অবেচনা প্রসূত সিদ্ধান্ত এখানে লক্ষণীয় এক এক গোত্রের আচরণ এক এক রকম আনসারগণ ইসলাম গ্রহণ করা মাত্রই রসুল্লা সাল্লু আল্লাহ ইসলামের কথা মেনে নিয়েছিলেন কারণ তারা প্রস্তুতি নিয়ে এসেছিলেন কিন্তু বনু সাইবার হানি বলেছিল কোনো ধরনের পরিচিতি বা পরবর্তী সাক্ষাতে নিশ্চয়তা ছাড়া আমরা এখনই ইসলাম গ্রহণ করতে পারি না তাদের ধর্মীয় নেতা হারিসা বলেছিল আমি আপনার কথা শুনেছি আপনি যা বলেছেন তা আমার ভালো লেগেছে তারা সকলেই রসুল্লাহ সাল্লাহু আলিয়া কথায় অভিভূত হয়েছিল হারিসা বলল আমি আপনার কথা শুনে বিমোহিত কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে হানিবিন কুবাইসা যা বলেছে আমি তার সাথে একমত মাত্র একবার সাক্ষাতের উপর ভিত্তি করে নিজেদের দিন ত্যাগ করে আপনাকে অনুসরণ করা বিষয়টাকে তুলনা করা যেতে পারে দুটো সারিয়ান আলী ইয়ামা আর আসামাওয়ার মাঝে নিজেকে ঠেলে দেওয়ার মতো রসুল্লাহ সাল্লু আলহিসাল্লাম তাদের এই কথাটি বুঝতে পারেননি তাই তিনি জিজ্ঞেস করেছিলেন দুটো সারিয়ান বলতে মোসান্না উত্তর দিল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 কিন্তু আল্লাহতালার এই দিন তাদের হাতে ন্যস্ত করা হবে যারা সব দিক থেকে প্রতিরক্ষা করতে সমর্থ আছে আচ্ছা একটা কথা বলতো অল্প কিছুদিন পর যদি আল্লাতালা পার্শিয়ানদের ধন সম্পদগুলো তোমাদের হাতে তুলে দেন তাদের মেয়েদের যদি তোমরা বিয়ে করে নাও তবে কি তোমরা মহান আল্লাহ তালার তসবি পাঠ করবে তার ইবাদত করবে নমান উত্তরে বলল সেরকম কিছু আসলে হবে বনুশাইবার লোকেরা ইসলাম গ্রহণে এবং প্রতিরক্ষা দিতে আগ্রহী ছিল কিন্তু তারা সাহস করতে পারছিল না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 এই ঘটনাটি এমন এক সময়ের কথা যখন মক্কায় আল্লাহ রসুল সাল্লু আলহিম ও অন্যান্য মুসলিমদের অবস্থা খুবই শোচনীয় ছিল রসুল্লাহ সাল্লু আলহ্লাম মক্কায় ঢুকতে পারছেন না সেখানে তার কোনো নিরাপত্তা ছিল না সাহাবিরা মক্কায় নির্যাতিত হচ্ছেন বলা চলে খুবই ডেসপারেট একটা সিচুয়েশন সাধারণত দুর্বল অবস্থায় মানুষ খরকটো যা পায় তাই আঁকড়ে ধরে আল্লাহ রসুল সাল্লু আলিয়া তার জীবনের সবচেয়ে নিরাপত্তাহীন সময় পার করছিলেন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 এই লোকগুলোর আসল মোটিভেশন ছিল দুনিয়া তাদের পলিটিক্যাল অ্যাম্বিশন ছিল ইসলামের প্রতি লয়্যাল্টি ছিল না তাওহিদকে ভালোবেসে তারা রসুলুল্লাহ সাল্লু আলয় সাল্লামকে মানতে রাজি হয়নি রসুল্লাহ সাল্লাহু আলয়াল্লামকে তারা সাহায্য করতে চেয়েছিল ক্ষমতার আশায় তারা বুঝতে পেরেছিলো রসুল্লাহ সাল্লাহু আলামের মতো একজন ব্যক্তিত্ব যদি তাদের পক্ষে থাকে তাহলে তারা সমগ্র আরব জয় করতে পারবে যদি আল্লাহ রসুল সাল্লা তাদের সাথে যুক্তি করতেন তাহলে সাময়িকভাবে তিনি সফলতার মুখ দেখতেন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 আল্লাহ রসুল সাল্লা আলহ আসাল্লাম চেয়েছেন এমন কিছু মানুষ এই দিনের প্রতিরক্ষা করবে যাদের উদ্দেশ্য দুনিয়াবী ক্ষমতা নয় বরং তারা আখিরাতে জান্নাত পাবার আশায় আল্লাহর সন্তুষ্টির আশায় দিন ইসলামকে এবং আল্লাহ রসুলকে হেফাজত করবে পরিস্থিতি যতই ভয়াবহ হোক না কেন তিনি আপশের চুক্তিতে রাজি হননি আর এটাই হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুলের স্বরূপ যে কোনো অবলম্বন করে ক্ষমতা লাভ করা বা রাজনৈতিক কোন শক্তির সাথে এলায় করে গা বাঁচানো আল্লাহ রসুল সাল্লাহু আলহামের উদ্দেশ্য ছিল না তিনি চাচ্ছিলেন আন্তরিক কিছু মানুষ এই দিনের আনসার হবে আর তাই যখন বনু আউস আর খাজরাজের সাথে প্রতিরক্ষার বিষয়ে কথা বলছিলেন তিনি তাদেরকে বলেছিলেন তারা যদি এই দিনে রক্ষাকারী হয় তবে তারা কেবল জান্নাত পাবে ইনশাআল্লাহ পরের পর্বেই আমরা এই বিখ্যাত ঘটনা নিয়ে আলোচনা করব। আল্লাহ রসুলসাল্লু আলিয়ালাম সাময়িক সাফল্যের আশায় কম্প্রোমাইজ করেননি আর তাই আমরা পেয়েছি আবু বকর বা অমর রদিয় আনহুমার মতো খলিফা যারা ইসলামের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন দুই নম্বর পয়েন্ট এইবার বিশ্লেষণ করা যাক বনু সাইবার সাথে আল্লাহ রসুল সাল্লাহু আলাইস্লামের কথোপকথন বনু সাইবার লোকেরা বনো আমের বা বনো কিন্দার মতো ছিল না তারা ইসলামের বার্তা পছন্দ করেছিল আল্লাহ রসুল সাল্লাহু আলামের কথাবার্তা তাদের ভালো লেগেছিল তারা বুঝতে পেরেছিল যেই বার্তা নবীজি নিয়ে এসেছেন তার মাঝে সত্যতা আছে তারা রসুল্লাহ সাল্লাহু আলাইস্লামকে সাহায্য করার ব্যাপারে আন্তরিক ছিল কিন্তু তাদের মাঝে যা ছিল না সেটা হচ্ছে দৃঢ়তা তাদের মাঝে ক্রাইসদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস থাকলেও পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস তাদের ছিল না আর এই কারণেই রসল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছিলেন যদি এমন হয় যে রসল্লাহ সাল্লু আলু ইসলামের পক্ষ নিলে তারা পারস্যের বিরুদ্ধে জয়ী হবে তারা তখন ইসলাম গ্রহণ করবে তো তারা রসল সাল্লু আল্লাহ সালামের এই অঙ্গীকারে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি আর তাই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 তারা অল্পেই ভয় পেয়ে যায় উঠে দাঁড়ানোর আগেই ভেঙে পড়ে মেরুদণ্ড বলে কিছু নেই অথচ আল্লাহ তালা তার সেই বান্দাদের সাহায্য করেন যারা প্রথম স্টেপ নেয়ার সাহস করে বান্দা এক পা এগিয়ে গেলে আল্লাহ দশ পা এগিয়ে যান কিন্তু প্রথম এফোর্ট বান্দার পক্ষ থেকে আসতে হবে তিন নম্বর পয়েন্ট রসুল্লাহ সাল্লু আলহিম পারস্য জয়ের যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা সত্যি হয়েছিল মজার বিষয় হচ্ছে বনু সাহেবার সাথে রসুল্ল সাল্লু আলিয়াস্লামের কথোপকথনে মুসান্না বিন হারিসানের যেই লোকটি অংশ নিয়েছিলেন তিনি পরবর্তীতে মুসলিম হন এবং সত্যি সত্যি পারস্যের বিরুদ্ধে আবহাওয়া করার সময় জিহাদে অংশ নেন জীবদ্দশায় তিনি রসুল্লাহ সাল্লু আলয় সালামের ভবিষ্যৎবাণীকে সত্য হতে দেখেছেন আমরা ভেবে দেখি রসুল্লাহ সাল্লাহু আলহাম কখন তাদেরকে পারস্য বিজয়ে প্রমেস করেছিলেন যখন তিনি নিজেই মক্কা যেতে পারছেন না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 অগ্রগামীরা তো অগ্রগামী সবচেয়ে বিপদের সময়ে যেই মানুষগুলো আল্লাহ রসুল্লাহ আল্লামের পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিলেন তারা হলেন মদিনার আল আনসার মুসান্না কঠিন সময়ে হাল ধরেননি এসেছেন তুলনামূলকভাবে সহজ সময় তাই তিনি আনসারদের মতো মর্যাদা লাভ করেননি আমাদের মনে রাখতে হবে দায়িত্ব পালনের মাধ্যমেই মর্যাদা আসে আজকের পর্ব এই পর্যন্তই আমরা আজকের পর্বে আলোচনা করলাম মক্কার বাইরে নতুন ভূমির সন্ধানে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম কোন কোন কোন গোত্রের সাথে যোগাযোগ করেছিলেন যে কয়েকটি গোত্রের কথা আমরা এখন পর্যন্ত আলোচনা করেছি তাদের কারো সাথেই বিষয়টি সামনে আগায়নি তবে যে দুটো গোত্র আল্লাহ রসুল ও দিন ইসলামকে প্রতিরক্ষার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল তারা হচ্ছে মদিনার দুটো গোত্র বড় বড় শক্তিশালী আর বিখ্যাত গোত্রগুলো যেখানে আল্লাহ রসুল সাল্লাহু আলামকে ফিরিয়ে দিল সেক্ষেত্রে কি করে मोदी अख्यात गोत्र दायित्व राजी हल की तरफ गल्पी तरफ बदले दिल आगामी पर्वे इनशाला कहानी ने आलोचना करब वसल्ला सदी मुहम्मदीम आलहमदुल्लामी असलकुम वही रेनडो मीडिया प्रोजेक्ट सम्पर्क पेज www.facebook.com slash raindrops media of our youtube channel www.youtube.com slash